السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه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 وأشهد أنّا سيدنا وسندنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد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 إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مجيد بِهِ اللهَ تَعُوذُ إِلَّا الله إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ آمَنْتَ بِالله صدق قول العدل العظيم সেখান থেকে শিক্ষা গ্রহণের যে বিষয়গুলো নিজের সামর্থ্য সাধ্য যোগ্যতা অনুযায়ী চেষ্টা করেছি আজকেও একজন মহান নবীর বিষয়ে কোরআন আমাদেরকে যে গল্প শুনিয়েছে সে বিষয়ে আলোচনার শুরু করব ইনশাআল্লাহ আজকের অংশ হচ্ছে হজরতে নুহা আলিহি সালামকে নিয়ে ইতিহাস নবীদের গল্প নবীদের কিসা ইতিহাস যখন লেখা হয় সাধারণত আমরা লক্ষ্য করে থাকব। যে হজরতে আতমা আলি সাল্লাহামের পর হয়। কারণ যায় আর ইদ্রিস আলি সাল্লামের মাঝখানে কোরআনে উল্লুখিত আর কোন নবীর নাম পাওয়া যায় না তো এই জন্য হজরত ইদরিস আলহি সালামের প্রসঙ্গটা কথা আজকে কিন্তু যেহেতু হজরত ইদরিস আলি সাল্লাত সাল্লাম এর বিষয়টা ওর আনে সবি জায়গায় হজরত ইদরিস আলি সাল্লাতামের প্রসঙ্গ এসেছে আর ওই দুই জায়গাতেই অল্প আলোচনা এসেছে এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে হজরত ইদরিস আলী সালাতামকে নির্দিষ্ট এবং নির্ধারিত করার ক্ষেত্রে ঐতিহাসিকদের কিছু আছে মত অনেছেন ইনি ইলিয়াস আলহ সাল্লাম যেহেতু একটু ঘোলাটে এবং সবিস্তারেও নাই সেই জন্যে এই ইদ্রিস আলী সালামের প্রসঙ্গটা মাঝখানে রেখে পরবর্তী যেই নবীর কথা সিরিয়ালে আলোচনায় আসে ইতিহাসে সেই নবী মহান নবী হজরত নূ আলিহালামের প্রসঙ্গ আজকে শুরু করা সুরাহ সুরানু লুকমানের বহু জায়গায় হজরত নূ আলি সালাতামের প্রসঙ্গ নবী যে সমস্ত নবীদের আলোচনা সবচেয়ে বেশি এসেছে দুই চার জনের মধ্যে হজরত নূ আলি একজন ইব্রাহিম আলি সাল্লাম মুসা আলি সাল্লাম ঈসা আলি সাল্লাম হজরত নূ আলি সাল্লাহাম আদম আলিম যাদের আলোচনা সবচেয়ে বেশি এসেছে কোরআনে হজরত নূ আলী সালাম সম্পর্কে পর আনে সুরাহ ২৫ নম্বর আয়াত থেকে ১২ নম্বর পারা ২৫ নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা হয়েছে আর সুরা নহ তো পুরাটাই কয়েকটা পর্বে ভাগ করার চেষ্টা করব কিছু নসিহা আছে উন্মতের জন্য ওই কথাগুলো ইনশাআল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ আজকে একদম শুরু থেকে রব্বে করিম যা বলছেন বলছেন তার মূর্তি পুজারী ছিল মূর্তি পুজারীর বিরুদ্ধে হজরত নোহের আহ্বান আমি তোমাদেরকে ভয় প্রদর্শনকারী যা স্পষ্ট বলা হয়েছে ওই ভয় প্রদর্শনকারী কে বলে যার দিলের মধ্যে ভালোবাসা থাকে বাবাও ভয় দেখা মাও ভয় দেখা। যে ভয় দেখানোর সাথে ভালোবাসার মিশ্রণ থাকে ওই ব্যক্তিকে বলা হয় আতঙ্ক সৃষ্টি করে না এটা ওই ভয় যেই ভয় একজন হিতাকাঙ্ক্ষী থেকে বাবা যেমন সন্তানকে মা যেমন সন্তানকে দেখায় এটা ওই ভয় ওই ভয় প্রদর্শনকারী আল্লাহ বলছেন আমি আমার নবী তার কাছে করলাম তিনি তাদেরকে ভয় প্রদর্শন করলেন কি বললেন সর্বপ্রথম যে দাওয়াত প্রত্যেক নবীর মূল দাওয়াত সর্বপ্রথম দাওয়াত তো হেদের দাওয়াত এটা এত গুরুত্বপূর্ণ তাও হেদের আলোচনা এখন তো একদম উঠেই আসছি বিশেষ করে বিশেষ করে ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো নিয়ে আলোচনাই হয়। বরং ইমান ভঙ্গের কিছু কারণ তো আছে এগুলো নিয়ে আলোচনা করলে জেলে যেতে হবে কথা। পরিস্থিতি আমার সমাজ এই পর্যায়ের পচন ধরেছে যে ইমান ভঙ্গের আলোচনা করলে অনেকের গায়ে লাগবে সে মনে করবে তাকে বলছি আর আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে আমি যখন ইমান ভঙ্গের কারণগুলো পড়ি বারবার পড়ি তখন খুব বেশি আশঙ্কা জাগে হায় আমি নিজে কি মৌমিন আমার নিজেকে নিয়ে আমি সংশয় আর সন্দেহে যাই আমি কি মৌমিন এত ব্যাপক বিস্তার আমার সমাজে ইমার ভঙ্গের কারণ এই জন্য আমাদের বলতে দ্বিধা নাই যে আমাদের সাথে নামাজ পড়ে কোনটার অভাব নাই কপালে দাঁত পরে গেছে তার তার আমি দায়িত্ব নিয়ে বল কিন্তু সমাজে তাদের অবস্থান কপুচা আপনাদের দৃষ্টিতে হয়তো তারা অন্য কোন জাতি মনে হচ্ছে অন্য কোন মানুষ মনে হচ্ছে না এই আমার মতো লিবাস আমার মতো মৌলিবি আছে যারা স্পষ্ট করে বলছি দেখাতে পারব লাখন বললে তো আমার অবস্থা শেষ রাস্তাঘাটে আর চলতে পারবো না মুরিদরা আমাকে খায়া ফেলবে কাঁচা খায়া ফেলবে কি আমাদের পীর বলে মুরতাদ যার মাধ্যমে লক্ষ্য মানুষ হেদায়তবার এখন বড় পছন্দ লাগে আমাদের জান্নাতের সুসংবাদের যে কথাগুলো এগুলা খালি বলে ওই যে শুরুতে আহম আলিসালামের প্রসঙ্গ যখন আনছি এখানে এক ভাই বসাচ্ছিলেন এই যে এখানে যারা আছে সবাই সাক্ষী য়ানের সময় থেকে নাকি খালি শুরু করছে এই সমস্ত আপনি তো করেন আগে মানেন তারপরে আমার সাথে কথা বলেন ইবলিশ এর কথা বলা যাবে না এই মানে কি কোরআনের বহু আয়াত দেওয়া কখন কোন কথা বলা যাবে আমাদের সমাজ আমাদের মতো মানুষ চাইতে বলে এগুলো এখন একটু রয়েসয়ে বলা দরকার হেকমত অবলম্বন করেন হেমত সময় ভালো না আল্লাহর নবীর সময় আছে ভয়ঙ্কর ছিল রসুল তখন চুপ থাকেন নাই কিসের হেকমত কি কৌশল আকাম হাকিবি আল্লাহ সবচেয়ে বড় হেকমতওয়ালা आल्लायात कौन जुगे आल्ला आयात नाजिल करोपन करमाशृला सृष्टि उन्मतर मध्य फाटल धरवे उम्मतर मध्य फाटल धरवे क्या भाव कर दरकार आल्ला तुम्हारा आल्ब আল্লাহ তৌফিক দিলে আমি আগেও বলেছি আল্লাহ তৌফিক দিলে ইমান ভঙ্গের কারণগুলো আলোচনা করব ইনশাল্লাহ কি হয় হবে আল্লাহ ইনশা আল্লাহ কি হয় হবে উম্মতের ইমান যদি হেফাজত হয় আমার একজন চলে যাওয়ার যদি রক্ষা হয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তলি সালামকে পাঠাইছেন তিনি দাওয়াত দিয়েছেন কি দাওয়াত আল্লাহ এবারও চলবে একমাত্র মাবুদের। এই এক বক্তব্যে কত মানুষ মোর্তাদ হয়ে আছে আমাদের খবর নাই বলে আমরা তো আল্লাহর আবাদত করি না নামাজ তো আল্লাহর জন্যই পড়ি রোজা তো আল্লাহর জন্যই রাখি এবাদত মানে হুকুম মানার নাম আগে বলেছি নামাজ পড়ার নামে আবাদত না কখনো কখনো নামাজ না পড়ার নামও এবাদত রোজা রাখার নামে এবাদত না কখনো কখনো রোজা না রাখার নামও এবাদত রমজান মাস রোজা রাখা ফরস চাঁদ উঠছে না রাখা বাদত নামাজ পড়া নামো সূর্য মাথার না নামাজ না পড়ার নামো এ নামাজ না এ বাদত হচ্ছে আল্লাহর হুকুম মানের নাম অথচ আমার এই সমাজ আমরা যাদেরকে মুসলমান মনে করি রন্ধ্রে এমন বহু মানুষ আছেন আমার এই কথাগুলো ভালোভাবে নেবেন না আমি জানি নিবেন না এই সমাজের মানুষ গুলাই রিপোর্ট করে এই সমাজের মানুষ গুলাই তো প্রতিবাদ করে গত কদিন আগে বগুড়ায় পারিবারিক ভাবে বিয়ে হলো এক বছর তরুণীর পারিবারিক ভাবে বিয়ে হয়েছে কাজী সাহেব বিয়ে পড়ালেন পরিবার রাজি মেয়ে রাজি ছেলে রাজি সবাই বেঁচে গেল দুষ্ পড়লো ইমাম সাহেবের যিনি বিয়ে পড়ালেন তাকে জেলখানায় পাঠানো হল এখন আমার রাষ্ট্রের আইনের বিরুদ্ধে এখন আমাকে বলতে হবে আমার রাষ্ট্রের আইন তেমন ধরলে সবাইকে ধরতেন রাষ্ট্রীয় আইন অনুযায়ী পরিবারের সবাইকে পাঠাতেন ছেলে মেয়েকে পাঠাতেন কাজীকে পাঠাতেন কাউকে পাঠাবেন না যত দোষ ইমাম সাহেবের তিনি যেন বিয়ে করেন ছয় মাসে এখন তো আমাকে বলতে হয় এটা কি সরিয়া সম্মত ষোলো বছর পর্যন্ত অপেক্ষা করা এটা কি সরিয়া শরীয়ত কি বলি আমার শরীয়ত তো বলে বা ঘরিয়ে চলবে বালেগের বয়স তো ষোলো বছর নয় অবৈধ সম্পর্ক বাদ দিয়া বৈধ সম্পর্কের মধ্যে আসে তখনই যত দোষ এটাকে যদি আপনি আপত্তির মনে করেন আপনার কিমান কেমনে থাকবে কেমনে থাকবে বলেন এখন আমি কথা বললে বলবে আমি রাষ্ট্রের আইনের বিরুদ্ধে বলছি রাষ্ট্রের আইনের বিরুদ্ধে বলছি না রাষ্ট্রীয় ওই আইনের পরিবর্তন চাই এই অধিকার আমার আছে যে আইন আমার কোরআনের বিরুদ্ধে ওই আইনের পরিবর্তন চাই আমরা ইমানদারদের দিলের দাঁড়িয়ে মুসলমানদের অধিকাংশ যেখানে মুসলমান সেখানে কোরআন সন্ন্যের বিরুদ্ধে স্পষ্ট আইন থাকবে ওই আইন আমরা কি করে গ্রহণ করি কি করে করি আমার ইমানের ব্যাপার এটা আমার ইমানের ব্যাপার এর জন্যে আমাকে জেলে যেতে হবে ও তাও ভালো আমি তো জাহান নামের জেলে যেতে রাজি না দুনিয়ার জেলে হাজার বছর থাকা সহজ কারণ একশো বছরের আখ রাত মাত্র আড়াই মিনিট দুনিয়ার একশো বছরের হিসাব কেউ যদি দুনিয়ায় একশো বছর বাঁচে তো হিসাব করেছি আমরা আখ মাত্র আড়াই মিনিট কেউ যদি দুনিয়ায় একশো বছর বাঁচে তো আখ মাত্র আড়াই মিনিট এই আড়াই মিনিট জিন্দগিতে আমি আয়ুষে থাই আমার সারা জিন্দীর অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে এবং কোন সমাজের কোন ইমামকে যেন এইভাবে হেনস্থা না করা হয় এটা তার এই অধিকার তিনি ইমানই জিম্মাদারি আদায় করেছেন বিয়ে বড়িয়ে সামাজিক জিম্মাদারি আদায় করেছেন আমরা যখন বিয়ে পড়াতে যাই এখানে আপনার কোন কাজ করি নাই আমি আমার জিম্মাদারি আদায় করে আপনার থেকে এটা কেন নিন এটা আমার সামাজিক জিম্মাদারি ইমানি জিম্মাদারি আমি আদায় করেছি তার জন্যে তাকে জেলে যেতে হবে আর আমরা সব গোটা সমাজ চুপ থাকবো কারণ ষোলো বছর রাষ্ট্রীয় আইন এসে অন্যায় করেছে রাষ্ট্রীয় আইন অন্যায় করেছে এটা আমরাও স্বীকার করি কিন্তু আমার কাছে ইমানদারের কাছে রাষ্ট্রীয় আইনের চেয়ে আল্লাহ আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইনকে মুসলমান মানবে না যদি মানে সে তো কাফির এটা তো আমার কথা নয় রপ করেছেন आईन छाड़ा क्यों जो भिन्न आईने शासन आल्लाफिजी क्षेत्राबर कथा जर जमीन खासी पड़छी भोग कर लाखो नेमत शरिमे मालिकार नफर मानी की बोल সমস্ত নবির আইসা ওই জমিন আল্লাহর আল্লাহর কোন তাান কোনো আল্লাহর বান্দা কোনদার আখারাতে বিশ্বাসী মানতে পারে আল্লাহ তালা গোটা উম্মুদ হেফাজত করেন আমি বহুবার বলেছি এগুলার খালি আলেমদের কাজ না সব দায়িত্ব হুজুরদের আবার হুজুররা নামলে সে আপনি আবার বলবেন এরা হচ্ছে সন্ত্রাসী জঙ্গি কম মিলতের ইমান রক্ষাই তো তারা এই আতীদের বিশ্বাস তো হুজুরদের না এই আকৃদা বিশ্বাস তো এই সমাজের মানুষে তো আপনাকে আখেরাতের মুক্তির জন্যে আপনার না জাতের জন্যে যখন আওয়াজ উঠান সাথে আপনারা কেন সঙ্গ দেন না এই আওয়াজ তো আপনাদের উঠানো দরকার যে না শৈয়দ বিরোধী আইন আমার দেশে চলবে না অন্তত আমার সমাজের জন্য অন্য অন্য ভিন্ন ধর্মের যারা আছে তাদের ধর্মীয় আইন দেওয়া তাদের বিচার হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা বলি না এই আইন আমার হিন্দু ভাইদের উপর চাপাইয়া দিতে হবে এটা আমি বলি নাই আমি বলি না এই আইন আমাকে উপর চাল চাপায় খ্রিস্টান আলহামদুলিল্লাহ দুনিয়ার কেউ তো এই কথা বলতে পারবে না যে আল্লাহর কোরআন আইনের মধ্যে মানুষের মুক্তির স্লোগান নাই মুক্তির দিক নির্দেশনা এমন কেউ তো বলতে পারবে না চ্যালেঞ্জ চোদ্দশো বছর থেকে নানান অ্যাঙ্গেলে আপত্তি আসছে তার চেয়ে আরো শক্তিশালী রূপে ওই আপত্তিকে প্রতিহত করা হয়েছে। কারণ জোর আইন এটার মধ্যে বিন্দু মাত্র সংশয় সন্দেহ করলে ইমান চলে যাবে আপনাদের কাছে হাতে পায়ে ধরি হাতে পায়ে ধরি আপনি নামাজ পড়েন না আল্লাহ ছেড়ে দিতে না আপনাকে আপনি রোজা রাখেন নাই সারা জিন্দগিতে একটা রোজাও রাখেন নাই হ্যাঁ অস্বীকারও করেন নাই তাছিল্য করেন নাই অবহেলা করেছেন স্বীকার করেন আমি রাখতে পারি না আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন রব বলেছেন রব এই জন্যই নিজের নাম দিয়েছেন মালিক আমি বিচার দিবসের মালিক আমি বিচার দিবসের মালিক মালিক কেন বললেন বিচার দিবসে যিনি বিচার করবেন তিনি তো বিচারক বিচারক না বলে রব নিজেকে মালিক কেন বললেন মালিক বলার কারণ তো এটাই যে বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে আদালতে যিনি বিচার করেন তিনি নিয়মের বাহিরে গিয়ে বিচার করতে পারেন না তাকে সংবিধান অনুযায়ী বিচার করতে হয় নিজের মন মত বিচার করলে তাকে বরখাস্ত করা হবে কিন্তু মালিক মালিকের কোনো নিয়ম চলে না আমি আমার টুপির মালিক এটা চাইলে আমি ফেলে দিতে পারি আমি চাইলে কাউকে ফিরি দিয়ে দিতে পারি আমি চাইলে কাউকে 10 টাকায় দিয়ে দিতে পারি কাউকে একশো টাকায় দিয়ে দিতে পারি কারণ আমার ইচ্ছা এটা আমি মালিক আল্লাহ তাহামতের মাঠে বিচার দিবসে আমি তো বিচারক না আমি তো তোর মালিক মালিকের কোন সিস্টেম চলে না তুই সারা জিন্দিগি এক অর্থ নামাজ পড়োশ নাই আমি আল্লাহ চাইলেই তোকে জান্নাত দিয়ে দিতে পারি তো মালিক সংবিধানিটিশার যারা ইসলামের সুক্ষ সুক্ষ জায়গা গুলাতে ইসলাম করে নিজস্ব মান করা কানুন আমার কাদের উপর চাপিয়ে দিয়েছে হ্যাঁ তাদেরকে মালিক মনে করবি তো আমি তো কেমতের মাঠে হাসরের মাঠে তোর জন্য মালিক থাকবো না আমি সব মাফ করবো সব মাফ করবো কিন্তু আমার রবীন্দ্রিবেন লিমানীল করিয়াও কই আজকে মালিকরা কই নেতারা কই আন প্রতারা কই ডক্টররা কই আজকে আসেন না আপনারা আজই বলেছি বিষয়গুলো স্পর্শকাতর অনেকে শুনতেও ভয় পায় কোরআন কথা আপনার রবের কথা আপনি ভয় পাবেন কেন হজরত নবী সালাম কৌমের কাছে সর্বপ্রথম যে কঠিন দিনের কঠিন শাস্তির ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি আল্লাহর করো তাহলে কিন্তু কঠিন শাস্তির মুখোমুখি হবান অন্যান্য মুশ্রিক কৌমরা নবীদেরকে যেই ভাষায় প্রত্যাখ্যান করেছে এবং যারা প্রত্যাখ্যান করেছে হাজরত নুহা আলি সাল্লাহ সাল্লামের কৌমের ওই শ্রেণীটাই ওই শ্রেণী সব যুগে ওই শ্রেণী এই সুশীল রাই সব যোগে দিনের বিরুদ্ধে নিজেদেরকে দার করিয়েছে এখানেও তাই হাজরত নামের ওই উম্মত আল্লাহ বলছেন কারা বিরোধিতা করলো আহ কি বলে ফকাল মালা উল্লীন কফ কৌমি তার কৌমের কাফিরদের মধ্যে যারা মালা নেতৃত্বে যারা সমাজের উঁচু মানুষ যারা সমাজের নেতৃত্বে যারা সমাজের উঁচুতে যারা থাকে গোটা সমাজ যারা চালাক নেতারা নেতারা কি বলে মা না কয়েকটা কথা বলেছে দেখেন তিনটা বক্তব্য আসছে নেতাদের পক্ষ থেকে আজকের এই সমাজ এই বক্তব্য দেয় ডাইরেক্ট ইঙ্গিতে এই বক্তব্য গুলাই দেয় আমরা টের পাই বুঝি বক্তব্য তিনটা বা অন্য কিছু হবে আমাদের মত মানুষ আবার নবী কেন হবে আপনি এই সবাদেরই মানুষ নিজেকে কি মনে করেন আপনি হুজুর হুজুর হয়েছেন দেখে আপনি জাননাতে যাবেন আমরা যখন বলি তখন মানুষ এই কথাগুলো আমাদেরকে শোনায় আপনি কি মনে করেন অন্ন আয়াত আসছে অন্ন নবীর এটা কেমন রসুল উনি দেখি বাজারেও যায় উনি দেখি খাওয়া দাওয়াও করে আমাদের যুগে কিন্তু ওই কথাই বলে একটু ঘুরাইয়া এটা কেমন হুজুর মসজিদ এইরকম তাচ্ছিল্যের কথাগুলো আমরা শুনি হুজুর নিজের স্বার্থের জন্য আন্দোলন নামে নাই দরদি হইয়াই আন্দোলনে নেমেছে আপনাকে কিছু মানুষ ধ্বংসের দৌড় পৌঁছে দিচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনার সমাজ আপনার সন্তানকে জাহান নামের দূর পৌঁছে দিচ্ছে ওই সমস্ত ওই সুশীলরা তাদের প্রচারণার মাধ্যমে প্রচার যন্ত্রের মাধ্যমে আপনি পাচ্ছেন না ধীরে ধীরে আপনার সন্তান কই যাচ্ছে জেনারেশন আপনি নিজেই চিন্তা করেন দশ বছর আগের বাংলাদেশের পরিবেশ আর এখনকার পরিবেশ কল্পনা করেন আগামী দশ বছর পর কি হবে গতকালকেই একটা ভিডিও দেখলাম গতকালকে আহা আফসোসের কথা গুটা বাংলাদেশের স্কুলগুলোতে আগে একবার দেখেছিলাম রিপোর্ট পড়েছিলাম আপনাদের মনে থাকার কথা যখন রেসিডেন্সিয়াল মডেল কলেজে কাজ সেরেছিল বেঞ্চের মধ্যে মনে আছে কিনা অনেক আগের কথা আমার মনে আছে কেন কারণ কি স্যাররা দেখেছে টয়লেটে যায় আর লম্বা টাইম সময় কাটায় কি ব্যাপার সব কোষ্ঠকাঠিন্য রুগী আমাদের স্কুলে আসে আরো বহু আগের কথা এখন তো আরো নাজুক অবস্থা ওখানে বাচ্চারা ক্লাস বেঞ্চের মধ্যে সব লাইন দা কাশাস আজীব অবস্থা কারণ কি কারণ হচ্ছে ওই যে সাররা দেখলেন টয়লেটে যায় তারা সময় কাটায় কি করে একজন ওই জায়গা তো আর নাই সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ওইটা অনেকের জন্য ওইটা নিরাপদ জায়গা কিছু সিগারেট খাওয়া ভাই আছেন তাদের জন্য ওইটা নিরাপদ জায়গা ওই জায়গায় বসে বসে কামসারী তো তার জন্য নিরাপদ জায়গা ওখানে বসে বসে সে যা ইচ্ছা সব দেখতে আহ কোন কোন বয়সের বয়সের ছেলে ছেলে। বয়সে আমি কোনো চিন্তাই করি নাই যে এরকম কিছু হইতে পারে এই বয়সের ছেলেরা এতটা অ্যাডভান্স আপনি করেন নাই আপনি করেন নাই একটা সমাজ তাকে ধ্বংসের জন্য লেগে আছে আপনি চুপচাপ দর্শকের ভূমিকায় দেখছেন ভাই আখরাত তো করবেই করবে তখন মানব জমিন পত্রিকা ট্যাবলেট জাতীয় দৈনিক তারাও একটা রিপোর্ট করেছিল আমার মনে আছে গোটা দেশের স্কুলগুলোতে গুলোতে চষে তারা যেভেন এর বাচ্চা শতকরা পঁচাত্তর পার্সেন্ট শতকরা পঁচাত্তর পার্সেন্ট বা এক দুই পার্সেন্ট এদিক সেদিক হতে পারে পারফেক্ট একদম পার্সেন্ট আমার মনে নাই বাকি সত্তরের উপরে এটা নিশ্চিত সত্তরের উপরে তো বাচ্চা লাগে এখানে আমাদের কত বাচ্চারা আছে বলতেও তো বাচ্চা লাগে কিন্তু এটাই তো বাস্তবতা শতকরা সাতাত্তর বাচ্চা তারা বাবা মায়ের অগচরে বসে বসে বা আপনজনের অগোচরে গ্রুপ গ্রুপ হয়ে অথবা একা একই কর্ম দেখি। এই কথাটা কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর ভবিষ্যতের তার জীবন শেষ শেষ শেষ পারিবারিক শান্তি আসবে কখন স্পর্শকাতর কথা এবং কিছু কিছু ক্ষেত্রে শ্রুতিকটুও বটে কিন্তু এটা ইমানের প্রশ্ন আল্লাহ নবী লজ্জা পান না এই সমস্ত কথা বলার জন্য শাহবা এ এমন এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো আমরা এখন পারস্পরিক জিজ্ঞেস করতে আল্লাহর নবীও জবাব দিয়ে দিচ্ছেন নারীরা করেছেন আল্লাহর নবী জবাব দিয়ে কি আমাকে তো বলতে হচ্ছে একজন ইমাম হিসাবে ইমাম সমাজের ইমানি লিডার সদা কথা আমার সমাজ যখন ইমান বিধ্বংসী কার্যকলাপে লিপ্ত হবে ওই কথাগুলো শুনতে খারাপ লাগলেও বলাটা আমার জিম্মাদারি ভাই আমার জিম্মাধারে আমাকে বলতে হবে আপনার সন্তানের খবর কি আপনার আছে কি দরকার ওই ছোট্ট বাচ্চা কি দরকার বলে তাকে ইন্টারনেট কম্পিউটার লাইন দিয়ে তার সুন্দর ভবিষ্যৎ আন্তর্জাতিক দুনিয়ার সাথে তাকে যোগাযোগ করাবেন ভালো কথা প্রাইভেসির নামে সে দরজা আটকায় কি করে ওইটা আপনার খবর আছে বাবা মার কাছে সন্তানের কিসের প্রাইভেসি কেন দরজা খোলে কম্পিউটার চালাবে না কেন ইন্টারনেট ব্যবহার করবে না বাবা মার সামনে কি এমন সমস্যা সুনাগরিক ইমানদার পরে আমি মৌলবী মানুষ আমি তো ইমানের কথাই বলবো। এটা পরে আপনার সামাজিক শান্তির জন্যও তো দরকার এটা এই বাচ্চাই তো কয়দিন পর আরেকজনের মেয়েকে আমার পরিবার আক্রান্ত হচ্ছে হাজরত নুয়া আলী সাল সাল্লাম দোয়া করেছেন বদোয়া বদোয়া করেছেন আমরা এটা পর্যায়ক্রমে আসার কথা ছিল প্রসঙ্গক্রমে এখন বলে নেই হজরত নুয়া আলী করেছেন কি বদয়া করেছেন কাউকে আপনি রাখেন না সবাইকে ধ্বংস করে দেন একজন নবী এইভাবে কিভাবে বদা করে একটা আপত্তি আসে নবীর দিলি কি রহম বলতে কিছু নাই এইভাবে সবাই রে ধ্বংস করার কথা বলতেছে কিন্তু ওই ধ্বংসের পরের হুকুমটা পরের যে বক্তব্য আমি এই নয়শো সাড়ে শত বছর দাও দিয়া সত্তর আশি জন যাদেরকে দিনের পথে আনছি এরা তো এদেরকেও গোমরা করে ফেলবে কাজী সমাজকে বাঁচানোর জন্য যারা ভালো আছে তাদেরকে বাঁচানোর জন্য যারা দুষ্ট তাদের বিরুদ্ধে বলা এটা তো নবীওয়ালা সুন নবীর তরিকা হজরত নহ বলেছেন যে নখ নবীর ঘটনা শুরু করলাম অন্যদেরকে বাঁচানোর জন্যে দুষ্ট চক্রের বিরুদ্ধে উচ্চারণ আওয়াজ ওঠানো। এটা সকলের সামাজিক দায়িত্ব আমার একার দায়িত্ব না এটা শুধু মেম্বর থেকে আওয়াজ কেন আসবে প্রত্যেকটা পরিবার থেকে আওয়াজ উঠা দরকার আমার সমাজ আমার সন্তান ধ্বংস হয় এমন যে কোনো কার্যক্রম বন্ধ করা হোক আপনারা কেন আওয়াজ উঠান না বাংলাদেশে সকল পড়া ছাই বন্ধ করা হোক এই আওয়াজটা কেন উঠাচ্ছেন না কেন উঠাচ্ছেন না তার মানে আপনার আমি বলতে চাই না তার মানে অন্যদের কারোর সুশুরি আছে যে তাই আমিও তো বঞ্চিত হব এমন কিছু আপনার সন্তান ধ্বংস হচ্ছে আপনার করি যায় লাগে না আপনার সমাজ আপনার সন্তান ধ্বংস না হোক আপনার নিজের নিরাপত্তার জন্যও তো এটা জরুরি কারণ আরেক সন্তান যখন ধ্বংস হবে তখন আক্রান্ত আপনি হবেন বিবে বাংলাদেশের সমস্ত কর্মসাইট নিষিদ্ধ করা হোক এই আওয়াজ উঠান না ইনশাল সরকার পর্যন্ত পৌঁছবে আমার সরকার আন্তরিক এ ব্যাপার ইনশাআল্লাহ আমাদের সরকার আন্তরিক আগে নানান সময়ে পদক্ষেপের চিন্তা করেছে কিন্তু গোটা সমাজ থেকে আওয়াজ না উঠলে সরকার কেমনে করবে কারণ কোটি কোটি টাকার বাণিজ্যের ব্যাপারও তো আছে এখানে অন্যদের সংশ্লিষ্ট যারা তাদের কোটি কোটি টাকার বাণিজ্যের ব্যাপারও আছে বাণিজ্য বন্ধ হয়ে গেলে তাদের পক্ষ থেকে চাপের গণতান্ত্রিক এটা চাপ যেটা বেশি হয় ওটার পক্ষে যাও তা আমাদের চাপটা বড় হোক নিষিদ্ধের চাপটা উঁচু হোক তাই ওই চাপটা নিচে পড়বে আলহামদুলিল্লাহ সরকার আমাদেরটা মেনে নিবে ইনশাল্লাহ মিল্লাতের কাছে সর্বপ্রথম দিনের দাওয়াত দিচ্ছেন তৌ হিদের দাওয়াত দিচ্ছেন কৌমের পক্ষ থেকে প্রতিরোধকারী কারা হলো সমাজের সুশীলরা সমাজের সুশীলরা তারা কি বলল? আমাদের মতই মানুষ আপনি দেখি আমাদের মতই মানুষ তো আমাদের মতো মানুষ আবার নবী হয় কেন এটা তো আল্লাহ সিস্টেম আল্লাহ দিনই বিষয়টা চান্নাই চাপ প্রয়োগ করে মানুষকে মুমিন বানাতে এর নাম ইমান না চাপ প্রয়োগ করে দিন আসেন একরকম চাপ হতো নবীদের উপর যে নির্যাতন করেছে পাথর খেয়েছেন আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন উম্মত নবীর উপর যেই নির্যাতন করেছে নবী যদি ফ্রিস্তা হতো উম্মতের এই সাহস হত না ডরে ভয়ে এমনি ইমানত এটা আল্লাহ চান নাই আল্লাহ চান উম্মত ইমান সতঃস্ফূর্ত তলোয়ারের মাধ্যমে জয় পেয়েছে না ইসলাম তার আদর্শের মাধ্যমে জয় পেয়েছে তলোয়ার তো প্রয়োগ হয়েছে অপরাধের বিরুদ্ধে দিন কবুলের জন্য কখনোই তলোয়ার প্রয়োগ হয় নাই দিন কবুলের জন্য তলোয়ার প্রয়োগ হইলে তারা বেশি কিভাবে হল ওইটা কারণ ইসলাম তলোয়ারের মাধ্যমে দুনিয়া জয় করে নাই অপরাধীদের জয় করেছে অপরাধীদেরকে দমন করেছে এটা ঠিক এটা সত্য মানুষের জয় মানুষের মন জয় মাধ্যমে হয় নাই মানুষকে অনুগত তলের মাধ্যমে বানায় নাই যদি তাই করতো আল্লাহ ঢুকবে সে নিরাপদ এই কথা বলতেন না যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে সে নিরাপদ এই কথা বলতেন না মান দা দার আবি সুফিয়ান তোমাদের রিবার আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ আল্লাহ ধ্বংস করতেন শেষ এই কথা বলেন নাই মদিনায় যখন ক্ষমতায় এই কথা বলেন না ইয়াহুদিদেরকে এই কথা বলেন নাই যে তোমরা হয় মুসলমান হয় নাই শেষ এই কথা বলেন নাই বলেছেন সামাজিক কার্যক্রম চালানোর জন্য তোমাদের নিরাপত্তা বিধানের জন্য রক্ত তোমাদের রক্ত বরাবর তাদের মাল তোমাদের মাল বরাবর আল্লাহর নবীর ঘোষণা এটা ইসলাম তলোয়ারের মাধ্যমে জয় পেয়েছে অসম্ভব কোন ইতিহাস কেউ দেখাতে পারবে না জালিমের বিরুদ্ধে তলোয়ার উঠেছে জালিমরা মনে করছে এটাই ইসলাম হ্যাঁ এটাই ইসলাম ইসলাম জুলুমের বিরুদ্ধে তো সচ্চার কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার জন্য একজন ডাক্তারের ভূমিকা ইসলাম ডাক্তার যদি অপারেশন করা মনে করে প্রয়োজন তো ওই টিউমার তো ডাক্তার কাটবেই যে টিউমার এর মধ্যে ক্যান্সারের জার আছে এটাকে সরাই না দিলে ক্যান্সার তো গোটা সমাজে ছড়ায় যাবে ডাক্তারের কাজ ডাক্তার তো এই ইনসাফ করবে না যে ঠিক আছে কাটা লাগবে যেহেতু থাকবি তরে এটা তো ইনসাফ না এই জায়গায় ইনসাফ কোনটা এই জায়গায় ইনসাফ হচ্ছে কেটে জার্মকে সরাই না হয় গোটা শরীর আক্রান্ত হবে ইসলাম তো ওই ভূমিকা নিয়েছে আপনারা নারীকে বাঁচানোর জন্য কাসিম এসেছেন একজন মজলুম নারীকে বাঁচানোর জন্যে মোহাম্মদ বিন কাসিম এসেছেন স্পেনে তারেক বিন জিয়াদ একজন খ্রিস্টান মেয়েকে বাঁচানোর জন্য অভিযান চালিয়েছে ইতিহাস পড়েন আপনারা তারা থেকে ওই সাগর পাড়ি দিয়ে পর্তুগালের কিছু অংশ ওই ভূখণ্ডে মুসলমান কেন গিয়েছিল সর্বপ্রথম যাওয়ার ভূমিকা কেন গিয়েছিল সর্বপ্রথম যাওয়ার কারণ তো এটাই রাজা তার প্রজাদের সুন্দরী মেয়েদেরকে স্কুলের নামে ভেতরে নেওয়া পড়াতো ওখান থেকে তার ইচ্ছা মতো সে ভুক করতো এই খবর যখন মুসলমান দমনের জন্যে অপারেশন থিয়েটারে নিয়ে জালেমের জুলুমকে সরানোর জন্য গোটা কম মিললকে গোটা দেশকে সন্ত্রাস আর জুলুম থেকে বাঁচানোর জন্য মুসলমানরা অভিযানে যায় নিজের দিন প্রতিষ্ঠার জন্যে দিন প্রতিষ্ঠার জন্য না ইসলাম তো আসবে আদর্শের মাধ্যমে কি শক্তি ছিল যে শক্তি প্রয়োগ করে এত অত মানুষকে মুসলমান বানাইলে কি শক্তি ছিল মদিনায় গিয়ে কি শক্তি ছিল বদরের যুদ্ধের তলোয়ার মাত্র দুইটা সব লারি সোড়া পাথর কি শক্তি দিয়ে আসছে ইসলাম না রহমত হয় এই সমাজেও মুসলমানদের মধ্যে ওই বিশ্বাস রাখে এমন মানুষ আছে এই সমাজ যারা মনে করে আমাদের নবীও আমাদের মতো মানুষ না মানুষ খেয়াল করে ওই যুগের মুশ্রিকরা মনে করত। নবীরা মানুষই না যারা মনে করে নবীরা আমাদের মানুষ তবে আমাদের মতো মানুষ না নবীরা নূরের তৈরি তাও আল্লাহর জাতি নূরের তৈরি নিল্লাহ দুইটাই এক তারা মনে করত। মনে করে করার নবী সম্পর্কে বলেছেন আল্লাহ এই মানুষের উপর মুমিনদের উপর দয়া করেছেন কারণ তাদের মধ্য থেকে একজন তিনি কাছের মানুষ বললে সহজে পারবে। এই সমাজের পরিবেশ পরিস্থিতি আমার জানা এখানে আমার কথা বলা যত সহজ অপরিচিত জায়গায় যারা আমাকে চেনে না আমিও যাদেরকে চিনি না ওই জায়গায় কথা বলা কঠিন এই জন্য আল্লাহ যোগে যোগে নবী পাঠিয়েছেন ওই সমাজ থেকে ওই সমাজের মানুষগুলাকে যেন সহজভাবে ভাবে বুঝাইতে পারে জগন্নাথ যেগুলা এই সমাজেও আছে এই উক্তিগুলা বলে এই যুগে তো নবী নাই নবীর ওয়ারিফদেরকে বলে ওই যুগের মুশ্রিকরা নবীদেরকে বলতো এই যুগের মুশ্রিকদের প্রতিনিধিরা নবীর প্রতিনিধিদেরকে একই কথা বলে কথা একটাই আল্লাহ তা এই সমস্তা যেগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ আলোচনা হবে ইনশাল মনোযোগ দিয়ে শুনবো এবং আমি যে আয়াতগুলো বলে দেয় আপনাদের কাছে এটাও একটা রিকোয়েস্ট আমার যে ওই আয়াতের নাম্বার খোঁজে খোঁজে আপনারাও যা তাসিরের কিতাবগুলা পড়েন তো আমি বললে আপনাদের হবে। অগ্রিম যা বলবে আসলে আমার কথার সাথে যখন মিলবে আমরা ক্লাস এরকমই করতাম আগামীকাল যে পড়াটা পড়ানো হবে আগের দিন এটা আমরা দেখে যেতাম অগ্রিম দেখে যেতাম তো ওস্তাদ বললে খুব সহজে বোঝা যেত এই জন্য আপনাদের কেউ বলি ২৫ নম্বর আয়াত সুরাহুদ দেখে আসেন লম্বা আলোচনা হয়েছে হাজরত নু আলিয়া সালাতাম সম্পর্কে আপনারা মোটামুটি তরজমা গুলা পড়েন ভিতরের ওই রসগুরু আমি বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই চেষ্টায় আমরা ভালো কিছু পাবো আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সে তৌফিকদান করেন আমি আলী